মনের অজান্তেই কেটে গেল একটি বছর এই একটি বছরে সাফল্যের ঝুড়ি কারো খালি কারো বা প্রকৃত সফলতা তখনই আসবে যখন আমরা চলতে পারব ক্ষুদার পথে যখন আঁকড়ে ধরব রাসুলের করিম সাল্লাল্লাহ আলিহসাল্লামের বানহাজকে দিলটাকে একদম পরিষ্কার রাখবে নিজের দিলের মধ্যে যদি আগ থেকে একটা রায় আমরা কায়ম করে নেই এরপরে কোরআন শিবটা পড়ি সেভাবে বোঝার চেষ্টা করি তাহলে এই পদ্ধতিটা আসলে হেদায়ত আসার পদ্ধতি না আসার পদ্ধতি পড়ে এটা যে হাদিস শরীফে আসছে হাদিসটা আগে শুনিয়ে নেই হজরত আনাস রাজিউল্লাহ ওনাকে রসুল বলেন যে ইয়া বুনাইয়া দিলের মধ্যে কোন অমঙ্গল কামনা নাই মানে হলো আদেমে খায়ের জিতহী তোমার সকাল সন্ধ্যা তোমার দিলের অবস্থাটা যদি এইভাবে রাখতে পারো তোমার দিলের মধ্যে কারোর প্রতি অমঙ্গল কামিনা কামনা থাকবে না মুসলমানদের প্রতি ইন্নাদা আলী কামিনী এটা হলো আমার তারিখ এরপরে বলেন ওমানি যে আমার হেদায়ত পাওয়ার জন্য এটা অনেক বড় একটা জরুরি জিনিস নিজের দিনটাকে একদম স্বচ্ছ রাখা সবার প্রতি প্রেরণাটা রাখা বাস্তবেই তো এই জমানাটা হলো আখিরি শেষ জমানো এখানে শেষ জমানের যে সকল আলামত গুলো আসছে তার মধ্যে অধিকাংশগুলি তার মধ্যে একটা আলামত হাদি শরীরে এমন হবে যে আমি গুমরাহির মধ্যে আছে এই মানসিকতা এমন একটা মানসিকতা এটার কারণে হেদায় রাস্তা বন্ধ থাকে এই সবসময় আমাদের দিনটাকে এই অবস্থা থেকে বাঁক্রাপ এটা তো স্বাভাবিক যে আমরা দিনের সুবিধার জন্যই আমি সমর্থন করব আর ওই জামাতের যতটুকু সার আছে সেটা আমি সমর্থন করব। না এখলাসের দাবি এটাই আমি যে পিছনে বলছিলাম যে ইমাম গজালি রেমুল্লা বলছেন যে একজন আলেম সেখলেস তার দিনই কাজের ব্যাপারে এই মুখলেস হওয়াটা তখনই প্রকাশ পাবে যদি সে নিজে একটা দিনী কাজ করতেছে একটা জামাতের সাথে যুক্ত হয়ে বা নিজে একা একা এমনি করতেছে আরেকটা জামাত যদি দিনই কাজ করে তাহলে তার কাছে ভালো লাগে যে আমি তো একা এত মানুষকে দিনের পথে আনতে পারতাম না ওই জামাত ওনারাও তো কিছু কিছু আনতেছে তার কাছে ভালো লাগে যদি ভালো লাগে তাহলে বোঝা যাবে যে সে আসলে দিনের জন্য দিনের কাজ করতেছে নিজের দুনিয়ার জন্য দিনের কাজ না তো জমানাটা এমন একটা জমানা দেখেন এফরাতফর এটার মাঝখানে যেন আল্লাহ তালা আমাদেরকে রাখেন মাঝখানাটা কি হবে যে স্বাভাবিক আমাদের মধ্যে দেখা যে জামাতের মধ্যে কিছু খায়ের আছে এবং যে খায়ের আছে সেটা একেবারে মন খোলা খুলি বলা যেটার মধ্যে খায়ের আছে এবং সেই খায়ের টা নেওয়ার জন্য প্রয়োজনে নিজেও সেখানে ছড়ি খাওয়া হ্যাঁ ওটার মধ্যে যতটুকু সার আছে সেটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এটা মনে করা যে আমি যেটা মধ্যে আছি এটি একবার একমাত্র দিনে আলাদা থাকবো না এই জন্য যেই যেই যারাই দিনের যতটুকু কাজ করতেছে সেটাকে সমর্থন করাচ্ছে যারা এই দিনের যতটুকু কাজ করছে তো সেই হিসাবে একটু যদি মানে একটু পরিষ্কার নাম সহকারে বলি যেমন ধরো আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে বাড়াবাড়ি করে ফেল যে ওই চরমনের হুজুরে যে খেতম করে পাত্তাই দেয় না আবার কেউ আছে যে ওটার এত বেশি ভক্ত যে ওইটার ভক্তি জাহের করতে গিয়ে তাবলিগালাদেরকে কোনো পাত্তাই দেয় আর কিছু মানুষের যে অন্য একটা কিছুর সাথে জড়িত আছে ওনারা তাবলিগালাদেরকে পাত্তা দেয় না চরমান পাত্তা দেয় না এই যে এটা হলো বাড়াবাড়ি এখানে করণীয়টা কি করণীয়টা হলো যে প্রত্যেকেই দিনের কিছু কিছু কাজ করতেছে কত মানুষ পাওয়া যাবে যে মানুষগুলো যদি না থাকতো তাহলে তারা নামাজই পড়তো না কে এলকার করবে আবার ঠিক হবে এমন অনেক যারা যদি তাহলে অর্থাৎ সেখানে দিনের এখলাসের দাবিটা কি তুমি যেটার সাথে যুক্ত থাকো এখলাসের দাবি হলো যেই জামাতে যতটুকু কাজ করতেছে এতটুকু কাজ তুমি সমর্থন করো এটা চন্মনাই হোক আর তাবলিগালা হোক বা যেটাই হোক যেটাই হোক আর যতটুকু ওইটার মধ্যে কিছু অসুবিধা আছে এটা অবশ্যই একদম আলাদা আইন এক দিল থেকে আমরা মেনে নিয়ে এটা বলতেও হবে এবং এটার সাথে যুক্ত থাকতে হবে কিন্তু জামাতের থেকে যদি কোন কিছু জাল্লাত হয়ে যায় তাহলে আদবের সাথে এই জাল্লাত দূর করার চেষ্টা করাছে এটাই হবে আসলে মূলত জামাতের সাথে খায়ের খাই যে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া হয়েছে আমাদের এখানে অনেক সময় অনেকের বেটে এটা হয় যে একজনে একজন বেনামাজির প্রতি তার মনের মধ্যে যেই পরিমাণ বিদ্বেষ না একজনে তবলিক করে তার প্রতি তার চেয়ে বেশি বিদ্বেষ রাখে আর একজন চরমনে যায় এর প্রতি বেশি বিদ্বেষ রাখে এটা তুমি খারাপ কাজ ধরো যে বেনামাজি হেটছে হেঁদা হেঁথা রাস্তা বন্ধ থাকবে হ্যাঁ যে সকল জামাতগুলো গুলো বাস্তবে আমরা দেখতে পাই যে ওরা দিনের নামে বদিনী করতেছে মানুষের মধ্যে সৃষ্টি করতেছে এই জামাতগুলো থেকে বিলকুলি বাদ থাকতে হবে আমাদের যে জামাতগুলো মানুষের মধ্যে তাফরিক সৃষ্টি করতেছে উম্মতের মুসাল্লাম বুজুর্গ যারা আইমে কেরাম তাদের প্রতি মানুষের বিদ্বেষ পয়তা করতেছে এই মানুষগুলো থেকে একদম দূরে থাকতে হবে আর এরা ছাড়া আর ইসলামী দল আছে ইসলামী দল বা এমনি রাজনৈতিক হোক গাইরের রাজনীতি হোক ওগুলোর যতটুকু খায়ের না এটা থেকে তুমি দূরে থাকো এরপরে যদি তোমার হিমতে অন্য ভাইদের তুমি বুঝাও না পারো ঝগড়া ঝাঁটি করার দরকার না যতটুকু করতেছে এতটুকু তো আলহামদুলিল্লাহ কথাটা বুঝতে পারতেছো তো আদবের সাথে করলে তুমি করো না হলে বা তুমি চুপ থাকো দিনের সব কাজ দিনের সাথে মতো আসলে সেই হিসেবে সবার কাজের প্রতি আমার দিলে সমর্থন থাকতে হবে আরো কত কম হইতো এই জন্য দিনে যে যতটুকু কাজ করতেছে তুমি একদম নতুন একটা মানুষকে সহি দিন বুঝাইবা তার চেয়ে তো আরেকটা মানুষ তো এই লোকের তুমি দিনের দিনটা বুঝাও কথাটা বুঝতে পারো না একটা লোক সম্পূর্ণ ঘুমাই রিসা যে লোকটা শুয়ে আছে তারে তুমি ঘুম থেকে জাগাই বা জায়গায় দাঁড় করাই বা তারপরে তুমি হাঁটবা এই লোকের সহজ না যে একটা লোক হাঁটতে শুরু করে দিছে অথবা সে ঘুমের থেকে দাঁড়ায় রয়েছে এখন তুমি তারে হাত ধরে দিকে নিয়ে যাও যেই লোকের থেকে জাগাইছে তুমি খারাপ বললে তাদেরকে সবাই ঘুমাই থাকলে বলাছিল হয়েছিল এই দাবি হলো যত দিনই কাজ হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে সবগুলো কাজের দিল থেকে সমর্থন করা যায় এবং যত লোক সামর্থ্য সাথে শিলকত করা যায় শিলকত করা যায় কারণ সবগুলো হচ্ছে দিনের কাজ সবগুলো আমার আল্লাহর সাথে সম্পৃক্ত এই অবস্থা যদি মানসিকতা থাকে তাহলে আশা করা যায় যে তোমার বলেন যে অন্ধ অনুসরণ না করা যায় যে একটা বিশেষ একটা দলের অন্ধ অনুসরণ এটা করলে দেখা যায় আসলে ওই তোমার এই সহি ফাহামটার যোগ্যতা থাকে না একেবারে সোহিম ফাহ যোগ্যতাই থাকে না ভালো এটা সমর্থন করো মধ্যে যাও মাঝে মধ্যে না প্রায় সময় যাও কিন্তু যেখানে যাও তুমি যাও হ্যাঁ হলো ওই মনের মধ্যে যেন এই হালাপটা থাকে যে সবার প্রতি আমার কল্যাণ কামিনের অনুভূতিটা আছে সবার আমি কল্যাণ চাই যে আমার পক্ষে বলতেছে তারও আর যে আমার বিপক্ষে বলতেছে মানে আমার কাছে মনে হচ্ছে যে এই লোকের কথাগুলো আমার গায়ে লাগে এই ব্যক্তির প্রতিও তোমার মনোভাবটা আমার দিলের মধ্যে যেন গিল পয়দা না হয় কাদের জন্য আমান কোন মোমেনের প্রতি যেন দিলের মধ্যে গিল পয়দা এই মোমেনের মধ্যে গিল মোমেনদের প্রতি দিলের মধ্যে গিল পয়দা হওয়া। এটা কোনো মোমেনের আলামত না গিল গিল মানুষ হাতি সেটা বলছে অমুকের কথা আমার কাছে ভালোই লাগে অমুক দলটা যে করে এদেরকে আমি সহ্যই করতে পারি না এই অবস্থাটা কেন তোমার হবে দলের মধ্যে যেগুলো খারাপ যে খারাপগুলো আছে ওটা বাদ যদি ভালো কিছু থাকে তুমি নিজেরা শরিক না করলা ভালোটা তুমি প্রশংসা করো আর যদি এটার মধ্যে ভালো গালের থাকে তাহলে তুমি চাইলে শরীর হোক দিনের এই হালাতটা নিয়ে যদি কোরআন শিবটা পড়া হয় এবং কোরআন শিব থেকে তা আশ্রুর নেয়ার নিয়তে পড়া হয় ফাইদা হয় এবং তোমার দ্বারাও ইনশাল্লাহ ফাইদা হয় তোমার দ্বারা ফাইদা এই অবস্থাটা মানুষকে একবারে অন্ধ বানায় একদম অন্ধ বানায় এটা কখনোই জন্য না হয় ওই যে আব্দুল মানিক সাহব আছে আমাদের আসলাফ যারা ছিলেন ওনাদের একে অপরের মধ্যে এই মতানৈক্য ছিল কিন্তু এই মতানৈক্যটা এটার কারণে ওনাদের মধ্যে দূরত্ব পয়দা হইত না আদালত পায়দা হইত না মতানৈক্য ছিল আবু মানিপারা ইমন এক মাস তাক পেশ করতেছে আরেক মাস্তাক পেশ করতেছে অনুসারীদের মধ্যে মতানৈক্য হতো কিন্তু দেখা যাবো যে এটা এই মতান হতো না আদাওয়াত এটা অর্থ হলো যে কোনো একজন ব্যক্তির একটা মাস্তাক আছে সেই মাস্তাক রে রদ করা এটা নামুন আছে ঠিক আছে তারপরে একটু ভুল হয়ে যেতে পারে ভুল হয়ে যেতে পারে মহাবীর থেকে খাতায় আদি হয়ে গেছে না ওই যে সাথে যে যুদ্ধটা হয়েছে সেখানে মহাবীর খাতায় এস্তি আদি হয়ে গেছে এবং জঙ্গে জামাল হজরত আলী এবং আয়সার রিয়ান পক্ষে যাওয়া যাবে কি দেওয়া যাবে না এটাও তো না কারণ এখন তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে হজরত আলী রদিয়াহসুল হকের উপরে ছিল অতএব আয়সারদ আয়সা রসুলের স্ত্রী এ কারণে হকটা ওনার কাছেই থাকবে এটাও নিশ্চিত না আবার যেহেতু আয়সা রদি আল্লাহ থেকে ভুল হয়ে গেছে যেন ওই নজরিয়াটাও বা হজরত আয়সাও বা এটাও ভুল এই কথাটা বুঝছো না মানে দুইটা জিনিস একটা হলে একজন অনেক বড় বুঝুগ ওনার থেকে ভুল হইতে পারে যেমন হজরত আয়সা থেকে ভুল হয়েছে নদী আল্লাহন আর হজরত মহাবিয়া থেকে ভুল হয়েছে ভুল হইতে পারে তো ভুলটা হলে ওই ভুলটার থেকে নিজেরা বাঁচায় রাখাচ্ছে নাকি তাই বলে ব্যক্তিরে বাদ দেওয়া এটা মনে আছে আবার এর বিপরীতটাও যে অনেক বড় ব্যক্তি উনি যখন একটা কথা বলতেছে আদবের সাথে তুমি রদ করতে পারো আদবের সাথে আদবের সাথে রদ করতে বলে রদ করোবাদ আব্দুল বাদ একটা ইয়া বলেন কায়দা বলেন থাকবো কথাগুলো মনে থাকবে তো আল্লাহ তালা আমাদের সবার দিলের হার তেমন বানা আর একবার বছরের শুরু থেকে বলছিলাম যে কোরআন শিব তো পড়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তেলের পাশাপাশি যেন কোরআন শিবটা পড়া হয় না হয় মোতালা হয় দাদা বুরের সাথে পড়া যেটা এটা যেন হয় এমনি তেল করি আমরা আবার দাদা সাথে তেলাওয়াত সেটাও যেন হয় এটা যেন বন্ধ রাখে আল্লাহ সুবহান আবহাম